وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا আমরা সিরাতবীর আলোচনায় ভদ্র যুদ্ধের শেষে আরো কিছু ঘটনা প্রবাহ শেষ করে অহদের যুদ্ধের প্রস্তুতির পর্বে আমরা এসেছি যুদ্ধ সংগঠিত হয় হিজড়ি তৃতীয় সনে হিজড়ি প্রথম বছর পার হয়ে গেল দ্বিতীয় বৎসর পার হয়ে গেল তৃতীয় বৎসরের সাউাল মাসের মাসখানে শনিবার দিন ওহদের যুদ্ধ সংগঠিত হয় রমাদানের পরে পরেই সাওয়াল মাসের মাঝখানে আর এর কারণ আপনারা শুনেছেন কিছুটা গত সপ্তাহে বদরে যুদ্ধের পরাজয় এবং তাদের বড় বড় লিডারদের হারানোর কষ্ট শোক এরপরে তারা আরেকটি চক্রান্ত করেছিল তাদের মালপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করে বাড়ানোর জন্য তারা তবুকে যাচ্ছিল আর সেটাও আক্রমণের শিকার হয়ে যায় এটাও যোগ হয়েছে এইজন্য তাদের মধ্যে খুব জোরে সোরে সরার পরামর্শ হচ্ছে আর দেরি করা যাবে না একটা চূড়ান্ত যুদ্ধ করে মোহাম্মদকে মদিনায় নিঃশেষ করে দিতে হবে তাদের প্রস্তুতির জন্য তারা বসল বিশেষ করে তাদের লিডারগুলো একরামা আবু জহেলের ছেলে একরামা সাফওয়ান ইবনে উমাইয়া আবু সুফিয়ান এবং আবদুল রবি এরা কয়েকজন নাম করা লিডার তখন তারা বসে যুদ্ধ করবে তার জন্য ছিল সেটা হল এটা আগেই তারা অ্যাকশন নিয়েছে বদরের যুদ্ধের যে বাণিজ্য কাফেলাকে নিয়ে হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে সে বাণিজ্য কাফেলা ব্যবসায় মালগুলো নিরাপদে তো আবু সুফিয়ান সাগরের পাশে দিয়ে মক্কায় পৌঁছে গেল আর যেই বদরযুদ্ধের খবর আসলো তখন তারা সবাই গিয়ে এই ব্যবসায় মালের যারা পার্টনার ছিল অথবা যারা এগুলাকে ইম্পোর্ট করেছিল যাদের অর্ডার ছিল এসবগুলো ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে আবু সুফিয়ান সহ তাদেরকে কনভিন্স করলো যে দেখো যুদ্ধে মোহাম্মদ আমাদের কি ক্ষতি করেছে তোমাদের অনেকেই নিজের আপন হারিয়েছ বড় লিডারগুলোকে হারিয়েছি এখন আরেকটা যুদ্ধের জন্য আমাদের যথেষ্ট টাকা পয়সা লাগবে সেটার জন্য এই যে মাল আমরা নিয়ে এসেছি সিরিয়া থেকে নিরাপদে এই মালকে সবাই মিলে এখন ওয়াকফ করে দাও মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই মাল কেউ আর তোমরা নিও না সবাইকে উদ্বুদ্ধ করা হলো এবং সবাই রাজি হয়ে গেল এবং এইটাই হলো বহু যুদ্ধের বড় সরঞ্জাম সাপ্লাই দেওয়ার মতো পুঁজি সেখানে প্রায় তারা পাওয়া গেল তাদের সম্পদ হিসাবে সেগুলো দিয়ে এক হাজার উটের বহর জোগাড় করা গেল এবং প্রায় পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা পাওয়া গেল এখন বাকি থাকলো তাদের বাহিনী বিরাট করে বহর তৈরি করার জন্যে কোরআসের নিজেদের মক্কার আশেপাশে যারা আছে তারা তো রেডি আছে এর আশেপাশে কিছু কবিলা তিহামা অন্যান্য এলাকায় তাদের কাছেও তারা অ্যাপিল করলো যে তোমরা সবাই আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসো তোমাদের বাহিনী দেওয়ার জন্য তোমাদের লোকজন পাঠাও এবং বিভিন্ন কবিলায় গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে ইয়াংদেরকে তখনকার জমানায় তো আর রেডিমেড আর্মির কোনো বাহিনী ছিল না তাই না তো সবাইকে উৎসাহিত করতে হবে উৎসাহিত করার জন্যে নাম করা কিছু বক্তা কিছু কবি তখন আরব দেশে কবিতার ব্যাপক প্রভাব ছিল এখন মানুষকে কোনো ব্যাপারে কনভিন্স করতে হলে কোন জিনিসের আশ্রয় নেয় মিডিয়া তাই না মিডিয়া দিয়ে লোক দেখে ভরকায় মিডিয়া দিয়ে তিলকে তাল করে তালকে আবার কি করে তিল করে বড়টাকে একেবারে ছোট ইস্যু বানাই ফেলে এটা কোনো ইস্যুই না আর ছোট ইস্যু কি হয়ে যায় বড় ইস্যু হয়ে যায় তাহলে মিডিয়ার পাওয়ার দেখছেন না তাহলে এই মিডিয়ার পাওয়ার আরবদের কাছে ছিল তখন মিডিয়া কি ছিল কবিতা এইজন্য বলা হয় আশে দেওয়ান কবিতা হচ্ছে আরবদের মিডিয়া তখন ছিল তখন তাদের কবি মার্কা লোকজন আর কিছু বক্তৃতা করতে পারে ভালো বক্তা মার্কা কয়েকজনকে তারা টার্গেট করল এর মধ্যে একজন ছিল আবু আজ আল জুমাহি সে ভালো কবি তাকে গিয়ে সাফান উমাইয়া বলল যে আবুা তুমি একজন ভালো কবি তুমি জানো তোমার অনেক প্রভাব আছে তোমার কবিতা শুনতে প্রচুর লোক আসে ফখরুজমা তুমি আমরা গ্রামে গ্রামে কবিরায় কবিরায় পাড়ায় পাড়ায় গিয়ে যুদ্ধ অভিযানের জন্য লোকদেরকে তৈরি করব তোমার কবিতা লাগবে তোমার এই জবান দ্বারা তুমি আমাদেরকে সাহায্য করে তুমি আমাদের সঙ্গে সঙ্গে সব জায়গায় যাবি সে বলল কেমনি যাই আমার তো ঘটনা তোমরা জানো সে ঘটনা কি আমরা সিরাতে শুনেছি সে বদর যুদ্ধে আসছিল কোরআদের পক্ষ থেকে এবং বন্দী হয়ে গিয়েছিল অমর রাজেলা আনু বলছিল কি বলেছিলেন রিয়া রাসুলা তার জবান তো অনেক লম্বা কবিতা বলে দিয়ে দিয়ে আপনার বিরুদ্ধে লোকদেরকে অনেক সে ভড়কিয়েছে আমি আপনি আমাকে অ্যালাউ করে তার জিব্বাই কেটে ফেলবো তো কিন্তু শেষে সে নবী করিম সাল্লামের কাছে আমি আপনার বিরুদ্ধে অবস্থান নেব না দুশ্মনি করব না তিনি তার থেকে পাকাপ ওয়াদা নিলেন বললেন ঠিক আছে এই শর্তে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব এবং সে মুক্তি পেয়ে আসছে এখন সে বলল। যে আমার তো এই আমি কথা দিয়েছি মোহাম্মদ আর আরবরা একটা নিয়ম ছিল কথা দিলে তারা সহজে কথা ভঙ্গ করতো না এটা আরবদের অনেক খারাপ গুণের পাশাপাশি এইরকম কিছু গুণ ছিল সহজে তারা ওয়াদা ভঙ্গকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো না আমাদের মুসলমানদের মধ্যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার যে সহজ বুদ্ধি আছে আরদের কাফেদের কাছে সহজে এগুলো ছিল না তো যাই হোক তারপরে তাকে সাফওয়ান শোনো তার আর দুই নম্বর পদ ছিল যে সে তার ছোট বাচ্চা কতগুলো মেয়ে আছে তার কোন উপার্জনশীল কোন ছেলে নাই এটা সংসারের যুদ্ধের মধ্যে গিয়ে এটাও সে ঝামেলা যেতে চায় নাই তখন বিজয় অর্জন করি তাহলে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়ে আমার সম্পদ থেকে তোমাকে আমি ধনী করে দেব আর যদি এমন হয় যে যুদ্ধে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমাদের সঙ্গে গিয়ে এবং তুমি তোমার কিছু ঘটে গেলে মানে মারা গেলে তোমার সঙ্গে এখন নামতে হবে এই কাজে তখন শেষ পর্যন্ত সে আর পারল না ওয়াদা ঠিক রাখতে তাদের সঙ্গে রাজি হয়ে গেল এবং সেই আবু আজ্জা আরেকজন ছিল মুসাফ ইবনে আবজে হুবাই রাইম আবি ওয়াহাব এই তিনজন তারা খুব নাম করা কবি ছিল কাব্য রচনা করত এরা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে লোকদেরকে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করলো এবং বেশ কিছু সোলজার ইয়াং বাহিনী যোগার জোগাড় করতে সক্ষম হল প্রস্তুতির অংশ হিসেবে আরেকটা হল হামজার দে লা কতল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আরেকজন তার একটা ছিল বর্ষা নিক্ষেপ করতে তার খুব টার্গেটকে সে মিস করে না সহজে স্পেয়ার যখন থ্রো করে সে টার্গেট এর ঠিক বসতে পারে তখন সে জোবাইয়ের তার এই কৃত দাসকে তুমি আমাদের সঙ্গে যুদ্ধে যাবে যদি তুমি হামজাকে কতল করে ফেলতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো আর কৃত দাস হিসেবে থাকা লাগবে না তুমি স্বাধীন হয়ে যাবে কারণ কি জবাই চাচা তাইমা ইবনে আদি কে বদের যুদ্ধের ময়দানে কতল করেছিলেন কে হামজার আদি আল রহমান আমার চাচার হত্যার প্রতিশোধ আমি নেব এই টার্গেট তুমি আর তোমার গোলাম রেডি হচ্ছে এভাবে কোরআষরা তাদের প্রস্তুতি নিচ্ছে এরপরে এর সঙ্গে আরেকজন যোগ হলো তার নাম হচ্ছে আবু আমের নামে এক লোক আবু আহমের আরেকটি কবিরার অংশ ছিল সে ইসলাম কবুল করেছেন হিজরত করে কিন্তু তার পিতা আবু আহমেদ সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সে তার এলাকার কবিরার একজন লিডার হিসাবে তার এলাকা থেকে সে পঞ্চাশ জনকে রেডি করে নিয়ে আসছে তার মধ্যে যারা ময়দানে এগিয়ে যেতে পারে তাদের গায়ে সহজে তীর বর্ষা এগুলো ঢুকবে না এবং দুই শত তাজি ঘোড়া যুদ্ধের জন্য যেটা দরকার এটাও তারা জোগাড় করে ফেলল এরপরে তিন হাজার উঁট তাদের যুদ্ধের বহরে যোগ হলো। এই বাহিনী নিয়ে তারা রওনা করে দিচ্ছে সঙ্গে তাদের লিডাররা অনেকেই তাদের কিছু মহিলা নিয়ে গিয়েছেন কেন নিয়েছেন মহিলাদের যে মহিলাদেরকে নিয়ে গেলে মহিলাদের স্বামীরা মনে করবে যে যুদ্ধে যদি বিজয় অর্জন না করি পরাজিত হই তাহলে আমাদের মহিলাদের নিরাপত্তা লোক লঙ্ঘিত হবে তাদের কারণে আর কেউ দুর্বল হবে না পিসপা হবে না পালিয়ে যাবে না এই বুদ্ধি তারা করল এছাড়াও মহিলারা গান গেয়ে গেয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে গান করা এটাও কিন্তু কোনো জাতিকে উৎসাহিত করতে হলে কি করা হয় গানের মাধ্যমে উৎসাহিত করে এটা করে না এখনো এই জমানায় করে অনেক ক্ষেত্রে কোন জায়গায় জায়গায় যুদ্ধের দামামা শুরু বাজা শুরু হয়ে গেলে সেই ন্যাশনাল রেডিও সেই দেশের জাতীয় রেডিও টেলিভিশন এভাবেই এই প্রোগ্রাম করে লোক উৎসাহিত করবে তারা নিয়ে গেল এবং আবু সুফিয়ান নিজে তার স্ত্রী হিন্দকে নিয়ে গেল একরামা আরেক লিডার আবু জাহালের ছেলে সে তার স্ত্রী উম্ম হাকিমকে নিয়ে গেল এরপরে তলহা এমন আবি তলহা তার স্ত্রী সোলাফা কে নিয়ে গেল সাফান উমায় আরেক লিডার তার স্ত্রী বারজাকে নিয়ে গেল এরপর আমর এমন আশ সে তার স্ত্রী রাইিতা বিনতি মোনাবে কে নিয়ে গেল এইভাবে করে প্রায় পনেরো জন মহিলা তাদেরকে নিয়ে গেল তাদেরকে আবার দফ এবং বিভিন্ন রকমের মিউজিক্যাল যন্ত্রপাতি নিয়ে নিয়ে গেল এবং তারা এই যেতে যেতে রাস্তা পথে বিরতির সময় গান গেয়ে গে সবাইকে মনোরঞ্জন করছে আর যুদ্ধের জন্য উৎসাহিত করছে বদরের যুদ্ধে যারা ছিল তাদের বড় বড় লিডার গুলো এগুলোর কথা বলে শোক গাথা গেয়ে গিয়ে সবাইকে ভরকিয়ে দিচ্ছে হ্যাঁ সবাইকে যুদ্ধের আগুন মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর অশ্বারোহী বাহিনী ঘোষণের দায়িত্ব দেওয়া হলো খালেদিন ওয়ালিদ কে তিনি তখন ইসলাম কবুল করেননি কাফেরদের অন্যতম কমান্ডার হিসেবে তিনি আছেন আর তার সহকারী খালেদের সহকারী ছিলেন একরামা আবু জাহাল আবু জাহাল একরামা আর যুদ্ধের মেইন পতাকা যার হাতে থাকবে সে ছিল বনি আবদেদারের তাদের ওই কবিলার হাতে এইভাবে তারা তাদের দায়িত্ব বণ্ডন করে রওনা করে দিল নবী করিম সাল্লাম এখন জানেন না কিছু এখন জানতে পারেননি মক্কায় যুদ্ধের প্রস্তুতি চলছে জোরে কিন্তু ওনার চাচা আব্বাস রাদিয়ালাহ আহু তখন মক্কায় আছেন আপনারা হয়েছিলেন এরপরে পন মুক্তি দিয়ে তিনি নিজেকে মুক্ত করে তিনি মুক্তি পন দিয়ে তিনি নিজেকে মুক্ত করে চলে আসেন কিন্তু আসলে ভিতরে ভিতরে তিনি ইসলাম কবুল করেছিলেন কি আগে কি করেন না, এটা নিয়ে দ্বিমত আছে অনেকেরই মতামত তিনি ইসলাম করেন নাই কিন্তু মোহাম্মদ সাল্লা প্রতি তিনি প্রচন্ড দুর্বল তিনি ইসলামের সমর্থক জোরে সরে এটা প্রকাশ করেন না বদলের যুদ্ধ তিনি আসছে আসতে চান ওনাকে জোর করে নিয়ে সেছিল আবু জাহাল লোকজন তিনি খুব গোপনে বিস্তারিত চিঠি লিখে পাঠালেন একজন লোককে খুব ভালো রাস্তা চিনে এবং দ্রুত গতিতে যেতে পারে বনি গ্রেফার নামের একটি লোককে তিনি হায়ার করলেন বললেন যে তুমি তিন দিনের মধ্যে মদিনায় পৌঁছতে হবে তাজী ঘোড়া নিয়ে যেভাবে পারো তুমি ব্যবস্থা খুব দ্রুত গতিতে যেতে হবে মদিনায় যেতে সাধারণত এক সপ্তাহের কম যাওয়া যায় না পৌঁছে যাবে এই জন্য খবর নিল মদিনায় পৌঁছার আগে তো কোবার পল্লী আসে ওখানে খবর পেল যে রসুল্লাহ সাল্লাস্লাম ওই সময় মদিনায় থেকে কোবাতে ভিজিট এসেছেন সাহাবিদের সঙ্গে দেখা করতে ওখানে ওনাকে মিট করলো গোপনে চিঠি দিল হস্তান্তর করলো ওনার কাছে নবী করিম সাল্লাম উবাই বললেন চিঠিটা পড় পড়ে সব খবর তিনি পেয়ে গেলেন বললেন এই কেউ না জানে গোপন রাখা তারপর দ্রুত গতিতে তিনি মদিনায় চলে আসলেন আহ আব্বাস রাজি আল্লাহ তখন আসেননি তিনি কেন ছিলেন মদিনায় কোন কোন ঐতিহাসিক বলেন যে তিনি আহ সেখানে মনে করেছেন যে তিনি চলে আসে যে মুসলিম বাকি মুসলিমগুলো আছে এগুলোর অনেক অত্যাচার হবে ওনার মনে মনের ভিতরে ইসলাম আসে প্রকাশ্যভাবে কবুল করেননি ওখানে থাকার কারণে লিডারদের সঙ্গে তারা ওনাকে একরকম লিডার মনে করে উঠা বসা আছে কারোর প্রতি অসুবিধা হয়ে গেলে তিনি একটু জান হেল্প করেন এই দায়িত্ব পালন করেন এখান থেকে কোনো কোন ঐতিহাসিক বলেছেন আসলে আহ একটা দুর্বল বর্ণনাও আছে যে আব্বাস ইসলাম কবুল করে ফেলেছিলেন এবং রসুল্লা সাল্লা নির্দেশে তিনি হিজরত করেননি এবং ইসলামকে গোপন রেখেছেন ওনাকে সাহায্য করার জন্য এইরকম এটা আব্বাস জেলা আনু নিজেই নিজের পক্ষ থেকে এই রকম করেছেন তিনি তখন আসলে ইসলাম সঠিকভাবে ইসলাম কবুল করেন নাই যদিও ইসলামের প্রতি তিনি দুর্বল হয়ে আছেন এটাই সহি কথা নবী করিম সাল্লাম দ্রুত গতিতে খবর পেয়ে কুবা থেকে মদিনা চলে আসলেন এবং সাহাবিদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন সবার সঙ্গে পরামর্শ করলেন যায় সবাই তো এখন বুঝল যে কি করা যায় যুদ্ধ তো করতেই হবে আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে প্রস্তুতি নিতে হবে সময় একেবারেই হাতে কম এবং সাহাবিরা মিলে পরামর্শ করে মদিনার কে পাহারা দেওয়া মদিনা ওনারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন জরুরি অবস্থা ঘোষণা করলেন সবাইকে সতর্ক থাকতে বললেন এবং মদিনার যে সীমানা আছে চতুর্শে একটু বেড়ার মতো আগে তিনি তৈরি করেছিলেন সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন এবং নবী করিম সাল্লা বসে কিনা কোনো সময় তারা দ্রুত গতিতে এসে এই ব্যাপারে তারা খুব সতর্ক হয়ে ওনাকে পাহারা দেওয়ার জন্য প্রতি কিছু সাহাবি সময় দিতেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছেন শাহদেউ মুহাইদিন হদাই শাহদ রাজিয়াল ওনারা এভাবে তিনজনেই সারা রাত্রে কস্ত্র নিয়ে নবী করিম পাশে পাহারা দিতেন আর ইতিমধ্যে দ্রুত আগমন চলছে তারা মদিনার অনেক কাছাকাছি চলে আসলো এসে তারা মদিনা শহর দিকে না এসে আল আখিক যে নিচু ভ্যালি উপত্যকা আছে সেদিক দিয়ে তারা অগ্রসর হয়ে তারা ওখ পাহাড়ের কাছাকাছি জায়গায় দিকে এগিয়ে যাচ্ছে সেখানে তারা অবস্থান নিল তারা সেখানে পৌঁছলো আহ বৃহস্পতিবারের রাত্রে আর সেটা ছিল বৃহস্পতি রাত্রটা ছিল সাউওয়াল মাসের পাঁচ তারিখ যুদ্ধ হবে পনেরো তারিখে ওখানে এসে তারা প্রস্তুতি নিচ্ছে এবং স্ট্র্যাটেজি করছে লোকেশন অনুযায়ী কোথায় কিভাবে হবে না হবে তাদের এগুলো পরিকল্পনা করছে এই খবর ইতিমধ্যে আবার তাদেরকে দেখা যাচ্ছে খবর এসে গেছে তারা পৌঁছে গেছে অমুক জায়গায় তারা জুল হলাইফা যেটা এখন মিকাত ওখান দিয়ে কিছু এলাকায় তারা চলে গেছে ওখানকার যারা কিছু বসবাসকারী ছিল মোনাফিক ইসলাম কবুল করেছে কিন্তু মোনাফিক কিছু ইহুদিরা ওই এলাকায় আছে তারা বিভিন্ন খবর সবার মুসলমানদের সরিয়ে দিচ্ছে গুজব রচনা করছে এবং সবাই মনকে দুর্বল করে দিচ্ছে যে এবার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে মুনাফেজদের জন্য একটা চমৎকার সুযোগ এসেছে খবর প্রচার করার জন্য যখন এরকম ভয়ে ভয়ের খবর পৌঁছিয়ে দেয় তখন তো মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এটা এই কাজ শুরু করে দিল আর তাদের একজাক্ট সিচুয়েশন কি প্রস্তুতি কি পর্যায়ে আছে এটা জানার জন্য নবী করিম সাল্লা সাল্লাম ওনার গোয়েন্দা পাঠালেন দুইজন তাদেরকে তিনি খবর পাঠালেন খবর নিয়ে আসো কি অবস্থা কত লোক কেমন তাদের বাহিনীর সংখ্যা কেমন উট কেমন ঘোড়া কেমন কতগুলো নিয়ে আসে অস্ত্র শস্ত্র কেমন ইত্যাদি দুইজনে বেশ খবর নিয়ে আসলো এসে বললো যে গিয়েছিলাম দেখলাম আর তারা তাদের এই যে উটগুলো তিন হাজার উঠতো আছে এগুলোকে ছেড়ে দিয়েছে ওই এলাকায় কিছু মুসলমানদের ফার্ম ল্যান্ড ছিল চাষের জমি ছিল সেখানে বিভিন্ন ফসল চাষ হচ্ছিল তাদের সবগুলো উটকে দিয়ে দিয়েছে ওই খেতে মধ্যে ঢুকিয়ে তারা সব খেয়ে সাফ করে ফেলেছে এরপরে নবী করিম সাল্লা পাঠালেন আল হোবাবিনা দিলা আনুকে যে আরো ভিতরে ঢুকে আর একটু খবর নিয়ে আসার জন্য তিনি ভিতরে ঢুকে খবর আনলেন এবং যে তাদের নাম্বার কত হবে তিনি দিলেন যে আইডি এলেনের মতো নাম্বার এবং আর বাকি কোন জায়গায় তারা নিয়ে লোকেশন নিয়েছে আ ওনাদেরকে যেতে হলে কোন দিকে অবস্থান নেবেন এই সবকিছু এই প্রস্তুতি চলছে ইতিমধ্যেই রসুল্লাহ সাল্লা একটা স্বপ্ন দেখলেন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন আর নবীদের স্বপ্ন তো ডাকলেন শুক্রবারে সকালে তিনি সাহাবাদীকে বললেন ইনি আমি একটা স্বপ্ন দেখেছি আশা করি ভালো হবে স্বপ্নটা দেখতে পেলাম একটা গরুকে জবাই করে দেওয়া হচ্ছে আমার তর বাড়ির যে ধারের অংশ যেটা আছে অগ্রভাগে দেখতে পেলাম যে একটু ভেঙে গিয়েছে তার আমার আগের অংশ অগ্রভাগ একটু ভাঙা পড়ে গেছে ওর আই তো আনি আদালত অতপর দেখলাম যে আমি আমার হাত ঢুকিয়েছি একটা প্রটেক্টেড বর্মের ভিতরে বর্ম বুঝছেন তো এই যে শরীর যোদ্ধারা গায়ের মধ্যে লোহার যে ঢাল না ঢাল তো হাতে থাকে গায়ের মধ্যে যে পোশাকের মতো জ্যাকেটের মতো পরে তাতে করে এখানে তারপরে আঘাত না লাগে এটা একবারে বর্ম যে আমি একটা বর্মের মধ্যে আমার হাত ঢুকিয়েছি নিরাপদ বর্মে এটা মনে হল এই স্বপ্ন তিনি বললেন তো সাহাবিরা বললেন ইয়ার এই স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে কি মনে হয়েছে তিনি বললেন তখন ব্যাখ্যা করলেন এই যে গরু জবাই করা হয়েছে এটা মেসেজ হচ্ছে যে আমার বাহিনীর অনেককেই শহীদ হয়ে যাবে আর আমি হারাবো তিনি কে হতে পারে বলেন তো হামজারা আপন চাচা শুধু চাচা নন যে তার জন্য যান দিতে প্রস্তুত কিন্তু ওইটা যে হামজা হবে তখন তার তিনি সেটা বুঝেন নাই আপন জন কেউ হারাবেন এটাই বুঝেছেন এটাও আমি বুঝতে পেরেছি অন্য রেবায়তে আসছে তিনি বললেন যে আমি দেখলাম স্বপ্নে যে আমার যে তরবারি সেটার বুকটা ভাঙ্গা আর সেটা হচ্ছে আমি আমার তর বাড়িকে আবার ঝাঁকা দিলাম দেখিতে আমার তরবারি আবার পুরো হয়ে গেছে প্রথম ঝাঁকা দিয়ে দেখিতে আমার তর গেল একটা অংশ বুকের মধ্যে এটার দ্বারা আমি অর্থ করেছি যে আমার লোকজন আমি হারাবো অনেক আর দ্বিতীয়বার যখন আবার স্বপ্নের মধ্যে আমি তার বাড়িকে ঢাকা দিলাম তখন দেখি যে তার বাড়িটা আগের মতো আবার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ফাইদা হুয়া যা হিল এর অর্থ হচ্ছে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে একেবারে পরাজিত করবে না বিজয় তো ভাগাভাগি হয়েছে ওনাদের কিছু বিজয় হয়েছে কাফেদেরও কিছু বিজয় হয়েছে তা আমাদের কিছু বিজয় হবে আর মোমেনদেরকে আমি শেষ পর্যন্ত সবাইকে আমি হারাবো না আমার দলকে পুনর্গঠিত করতে পারবো শেষ পর্যায়ে এটাও আমি মেসেজ পেলাম অতপর নবী করিম সালাম পরামর্শের কি হবে আমরা যে আমার ওপিনিয়ন হচ্ছে উমকু সুফিল মদিনা তোমরা মদিনায় থাকো আমরা মদিনা থেকে বের না হই আর মহিলাদেরকে এবং ছোট বাচ্চা কি আমাদের ঘর বাড়িতে না রেখে উঁচু টিলার মধ্যে সেফ জায়গায় রাখি তাদের চতুর্পাশে কিছু পাহার ব্যবস্থা করে রাখি আর মদিনা থেকে আমরা বের না হই আর করতে মদিনায়দিনায় ঢুকে যায় এই চান্স আমরা দেই। ফিল দেয়াল যখন তারা আমাদের গলিতে ঢুকে পড়বে আমরা আগেই অলিতে গলিতে উঁত পেতে থাকবো আর তারা ঢুকলেই তাদেরকে আমরা অ্যাকশন নেবো এইটা উনি যুদ্ধের স্ট্র্যাটেজি হিসাবে পরামর্শ দিলেন আশ্রয় থাকে সেখান থেকে তারা পাথর পাথর কিছু তাদের উপর নিক্ষোভ করতে পারবে এভাবে করে মদিনার ভিতরে থাকা তিনি সিদ্ধান্ত দিলেন এইটাই ছিল মেজরিটি মুরব্বী সাহাবিদের অপিনিয়ন মহাজির এবং আনসাদের মধ্যে যারা সিনিয়র দিক থেকে তারা এরকম পরামর্শ দিলেন এবং সঙ্গে আব্দুল উবাই লিডার যেটা ছিল ছিল সেও এই পরামর্শ দিয়েছিল কারণ তার পরামর্শের এক কারণ আর বাকি সিনিয়র সাহাবিদের পরামর্শের আরেক কারণ তার পরামর্শের কারণ হবে সেটা যুদ্ধ করতে চায় না খামাকা বাইরে গিয়ে বিপদে পড়া দরকার এই মোদিনা থাকলে বাঁচা যাবে যুদ্ধ না করারই তার খেয়াল এরপরে বসলো এখন মুরব্বীদের পরামর্শ পরে ইয়াং লোকেরা বললো এটা একটা কথা হলো কি আমরা যখন জাহিলি জমানায় মোদিনা দুষ্ক মোদিনা কোনো করিনি ইসলাম কবুল করে তো আমরা এখন আরো শক্তি অর্জন করার কথা এখন তাদেরকে ঢুকে গেল তাহলে আমাদের জন্য একটা নেগেটিভ নিউজ হয়ে যাবে দুই নম্বর তারা আমাদের মাথায় আসছিল যে আমরা বদরের যুদ্ধ মিস করেছি বয়স একটু কম ছিল কেউ কেউ নাই কারণ ওই যে পনেরো ষোলের উপরে না গেলে তো নিতেন না তারা এখন এই বয়স পার হয়ে গেছেন ইয়াং মানুষ তারা বলে যে বদের যুদ্ধের সাহাবীরা যারা ময়দানে যুদ্ধ করেছেন যারা শহীদ হয়েছেন যারা শহীদ হন নাই তাদের ব্যাপারেও এত ফজিলত আছে হাতে বেমে পাল্টা আর কাহিনী থেকে মনে আছে তো যে উনি এমন অন্যায়ের একটা কাজ করে ফেললেন হুদায় বিয়ার সন্ধে চিঠি দিয়েছিলেন মক্কায় কাফেরদের কাছে গোপন খবর ফাঁস করে দিয়েছিলেন অনেকে ধরে আনা হলো যখন অমরুদ আনু বলেছে মনাফিকি করেছে এর কল্লা উড়িয়ে দিই আপনার হুকুম থাকলে তিনি বলে যে না এই কাজ করো না তুমি জানো না সে তো যুদ্ধ করেছে তুমি জানো না আমরা জানি না হয়তো বদরুযুদ্ধের ব্যাপারে আল্লাহ এরকম বলে দিয়েছেন হে বদরুযুদ্ধের স্বাভাবিক তোমরা যে কোনো আমলি করা তোমাদের যে কোনো চিন্তাই থাকবে না তো বদর বদরুযুদ্ধ আমরা মিস করছি আমরা কি ওহতো মিস করবো মোদি শহরের ভিতরে লুকিয়ে থেকে থেকে ইয়ারাসুল্লাহ আমরা ময়দানে গিয়ে মোকাবিলা করবো শাহাদাতের সুযোগ আসলে শাহাদাত নেব তারা হলে বীর গল্পে যুদ্ধ করব। আমরা আল্লাহর কাছে দেখাইতে চাই যে আমরাও বদর যুদ্ধের যোদ্ধাদের পিছনে না তাদের খুব এই কথা বলে তো এইগুলা তিনি শুনলেন শোনার পরে এখন আবদুল উবাই দেখতেছে যে ওই দিকে তো মেজরিটি রায় দিয়ে ফেললো ইয়ংদের নাম্বার বেশি ইয়ংরা তো বেশি থাকে মুরব্বীদের তুলনায় তখন সে আবার পাল্টা বললো যাই হোক কিন্তু শেষ পর্যন্ত নবী করিম সালাম যখন দেখলেন ওইদিকে মত বেশি এবং বলিষ্ঠ ভাবে মত দিয়েছে তখন শেষ পর্যন্ত তিনি তাদের কথাই শুনলেন বললেন যে সিদ্ধান্ত হলো আমরা তাদেরকে মোকাবিলা করবো এরপরে নবীর করিম সালাম সাহাবিদেরকে জুমার দিনে খোঁজবা এবং পরবর্তী পর্যায়ে তিনি কয়েকবার তাদেরকে নসিহত করলেন যে দুশ্মন যখন মোকাবিলা করবে আল্লাহর তাওকাল করতে হবে সবরের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং আল্লাহ রাবুল্লাহ আলম তাহলে আমাদেরকে সাহায্য করবেন আর আমরা মন দুর্বল হয়ে যায় নামাজ রাজ্য আসরের পরেই সবাইকে তিনি জমায়ে হতে বললেন সবাই মসজিদের পাশে জমাতে হয়ে গেল অতঃপর নবীকার নিজের ঘরে ঢুকলেন নিজেকে প্রস্তুত করার জন্য তো উনি আসতে একটু দেরি হচ্ছে সবাই অপেক্ষায় আছে উনি এত দেরি করছেন কেন বেশ একটু দেরি হয়ে গেল তখন ওনারা অন্যতম লিডার ওনারা চিন্তায় পড়ে গেলেন যে তিনি কি আমাদের যারা খামাকা অতি উৎসাহীর কথা বলেছে মদিনায় থাকার মদিনা থেকে বেরিয়ে যাবে এই কারণে তিনি জিনিসটা কি কি অপছন্দ করেছেন তখন বকাবকি করলেন ইয়ংদেরকে তোমরা কেন এটা করতে গেছো আল্লাহ যেটা দিয়েছেন সেটা শুনে নিজেরা করো তাদেরকে বকাবকি করলেন ওনার কাছে আকাশ থেকে আল্লাহ তোমরা কেন শুনবে কেন নিজেরা খামাখা তোমরা পরামর্শ দিতে গিয়েছ উল্টাপাল্টা তো ওনাদের কথা শুনে আবার যারা বেশি উৎসাহিত দিল তারা এখন মনটা দুর্বল হয়ে গেল কি করলাম আমরা আসলে কাছে বোধে ভালো করিনি এই একটা হেজিটেশনের মধ্যে আছে তো তারা চিন্তা করছে যে ঠিক আছে তারা সবাই মিলে যাবে রসুল এই দরখাস্ত দিবেন ইতিমধ্যেই রসুল্লাহ সাল্লাহাম বেরিয়ে আসেন ঘর থেকে রনে সজ্জিত হয়ে যুদ্ধের সাজ সজ্জিত হয়ে তিনি এক দুইটা বর্ম পড়েছেন তারপরে তরবারি ওনার যে জল ফিকার তার সবাই যখন দেখলো সবাই সেই কথাই বললেন আমরা সবাই রিয়ালাইজ করেছি যে আমরা আপনার মতের বিরুদ্ধে মত দেওয়া কিছুতেই ঠিক হয় নাই ও রানু আমরা আপনাকে বাধ্য করব বাইর হয়ে যেতে এই কানটা আমরা উডড্র করতেছি আপনি যেটা ভালো মনে করেন আপনি নিশ্চিন্তে সেই সিদ্ধান্ত দিয়ে দেন বললেন কোন নবী যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে বাইর হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তার জন্য কখনো উচিত নয় সিদ্ধান্তকে আবার সরে আসা আল্লা করে দিবেন আমাদের মধ্যে আমরা বেরিয়েই যাব এবং সেটা মোকাবিলা করেই ফয়সলা হবে ইনশাল্লাহ হেজিটেশনে থাকেন থাকলে এই যেখান সিদ্ধান্ত নেওয়া আল্লাহ তালা অন্য বলেছেন ফাইদা আজ ফল আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে আল্লাপ সঙ্গে আল্লাহ তা আউকল করে ফেল একবার আগবি একবার পিছে এরকম হেজিটেশন করলে মানুষের কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না এটা ঠিক নয় এখন সিদ্ধান্ত নেওয়ার পরে আবার যদি পিছনে এখন তখন কিছু লোকে বলবে যে এই দেখো আমরা দাম মনে করছি কিছু লোকে আবার ওয়াস মাসা দিয়ে ওনারা আবার পৃষ্ঠ দেওয়া হয়ে গেল তো এরকম কিছু একটা সিদ্ধান্তহীনতার একটা অসুবিধা কিন্তু কন্টিনিউ করতে পারে পরে এই জন্য তিনি আর রাজি হলেন না অথবা অর্ডার দিয়ে দিল যে আমরা এখন আগে তিনি ঠিক করে দিলেন কমান্ডেন কবিলার গ্রুপের বাহিনীর সর্দার উসাহ হদাই কে ওনার হাতে তাদের ফ্লাগ তুলে দিলেন আর খাসরাজ বড় কবিলার তাদের অন্যতম সর্দার আল হবাব এমনি মন্দিরকে তার হাতে ওনার পতাকা তুলে দিলেন মহাজের সরি খাজরাজদের আর মুহাজদের পতাকা তুলে দিলেন মুসাহ কাছে এরপরে নবী করিম সালাম আব্দুল অম তো সাহাবি ছিলেন ওনার মহাজেন ছিলেন ওনাকে তিনি মদিনায় দায়িত্ব দিয়ে গেলেন এবং নামাজের ইমামতের দায়িত্ব দিয়ে গেলেন মসজিদের মধ্যে কারণ কিছু লোক তে এখন যারা দুর্বল বুড়া বাচ্চারা যারা নামাজ পড়বে তাদেরকে তিনি এই ইমামতের দায়িত্ব দেন ওনাকে দিয়ে গেলেন এরপরে ওনার প্রায় এক হাজার বাহিনী নিয়ে তিনি রওনা করে দিলেন এবং সামনে দুই জন সাদ সাদ দুইজন সামনে থেকে ওনা সামনে পাহারা দেওয়ার কাজ করতেন এই দুই শাহাদ আরেকজন হচ্ছে শাহন ওবাদ এবং তারাও তাদের গায়ে বর্ম ছিল হামজা বের হয়েছেন হামজা বেচার গায়ে কোন বর্ম ছিল না তিনি খালি সাদার কাপড়ে বের হয়ে গেছেন এরপরে নবীর করিম সাল্লাম রওনা করার আগে সবাইকে বললেন সবাই লাইন ধরো সবাইকে একদম লাইন মত যেভাবে যেভাবে দাঁড়ানো দরকার দুধের ময়দানে কিভাবে দাঁড়াবে সেটা ট্রেনিং এখানে দিলেন তারপরে দিয়ে ওনার বাহিনী নিয়ে তিনি চললেন কিছুক্ষণ পরে তিনি শাইখাইন নামে একটা এলাকা আছে সেখানে পৌঁছলেন সেখানেই তিনি সবাইকে বললেন এবার লাইন করে দাঁড়াও সবাইকে তিনি চেক করলেন সবাই ঠিক আছে কিনা অসুস্থ কেউ চলে আসে কিনা বয়সে ছোট কেউ আসলো কিনা সবগুলো তখন তিনি হাজমিনুদরি এনাদের সবাইকে তিনি ফেরত দিলেন যে তোমরা বয়সে ছোট ছোট মানুষকে আমরা না চলে যাব এই বিষয়ে আব্দুল আনহু বলেন যে আমাকে নবী করিম সাল আলাম ফেরত দিয়ে দিলেন আমার বয়স তখন ছিল চোদ্দ বছর আমাকে তিনি পারমিশন দিলেন না পনেরো বছর হইলে পারমিশন দেবেন তার নিচে কাউকে তিনি পারমিশন দেবেন না স্বাভাবিক ছোট বয়সের দিক থেকে মাইনর অবশ্য বলেন যে খন্দ করতে তিনি আমাকে অ্যালাউ করেছিলেন কারণ তখন আমি পনেরো বছরে পৌঁছে গিয়েছিলাম রাফ এমনি খোদাইজ রাফ এমনি খাদিজ এবং সামুরা এমনি জনদুব এই দুই সাহাবি ভেরি ইয়াং এই দুজন বলে তোমরা যাও তোমরা বয়সের ছোট তোমাদেরকে নেবো না কিন্তু রাফে পরে তিনি ছোট হলেও তিনি বলেন যে আমি আমি বয়সের ছোট কিন্তু আমার স্কিল কিন্তু অনেক হাই আপনি দেখবেন যে আমি যখন তীর বা বর্ষ নিক্ষেপ করি আমার টার্গেট আমি মিস করি না আমি ভ্যারি এক্সপার্ট নবী করিম সাল্লা সালাম করলেন এটাই সত্যি বলে সত্যি তখন তিনি ওনাকে এলাউ করলেন এলাউ করার পরে তো সামুরা এমনি যন্তুক বললেন ও তাকে অ্যালাউ করছেন সে তার তুলনা আমি কিন্তু অনেক শক্তিশালী সে আমার থেকে অনেক দূর বলো এ রাসুল্লাহ তখন বললো তুমি কেমনে বুঝলা যে তুমি তাতে থেকে বেশি আপনি দেখেন আমি তার সঙ্গে এখন পানজালি তাকে কাজ করে ফেলে দেব তার স্ট্রেং দেখলেন তিনি তাকে আগ্রহ দেখেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন এরপরে ওনারা সামনের দিকে চলে গেলেন ওইখানে সন্ধ্যা হয়ে গেল এলাকার মধ্যে সেখানে তিনি মাগরি পড়লেন অতপর এসা পড়লেন এবং অথবা রাত্রে সেখানে যাপন করলেন এবং রাত্রে যখন ওনারা একটু ঘুমাতে গেলেন ওই সময় তিনি পঞ্চাশ জন সাহাবিকে দায়িত্ব দিয়েছিলেন যে এই ক্যাম্পের চতুর্শে তারা পাহারা যায় বলা জানা বেলায় বাসে এবং সেই পঞ্চাশ জনের দায়িত্ব দিয়েছিলেন মোহাম্মী মাসলামারাদিয়ার আহকে কমান্ডার হিসেবে তিনি এই পাহারাদে দায়িত্ব পালন করবেন নবী করিম সালাম নিজেও একটি রেস্টুরেন্ট ঘুমালেন এবং ওনার নিরাপত্তা দায়িত্ব পালন করলেন পাহারা দেওয়ার জন্য জাকওয়ান এবং আব্দুল কাইস আনহু তিনি এরপরে তাহার সময়ে গেলেন সবাইকে ডাকলেন হাঁটব এই সময় সকাল সকাল এই রাতের শেষ অংশে সৌবে সাদেকের টাইমের আগে এই সময় হাঁটাটার মধ্যে অনেক বড় হয়। তিনি বললেন যে আমরা একটু হাঁটব অন্ধকার হলেও রাস্তা চিনি দিয়ে এরকম সাহাবি আবু হাসামা আলহারে থেকে জোগাড় করলেন যে তুমি রাস্তা চিনে নিয়ে যাও এরপরে তিনি সেবাবেন এবং হয়ে গেল সেখানে তিনি বেলাল দাদির হুকুম দিলেন তিনি আদান দিলেন নবী করিম সাল আলাইস্লাম আহ দিলেন ফজরের জামাত পড়ালেন আর ইতিমধ্যে এই ওই এলাকা থেকেই তিনশ সৈন্যের বাহিনী নিয়ে আব্দুল সেখান থেকে আর সামনে না যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে বলল যে নাকি আমার কথা শুনল না আর চাংড়া পাংড়া ছোট্ট ছোক কথা শুনে সিদ্ধান্ত দিল এই সিদ্ধান্তে আমি নাই তিনশো লোককে নিয়ে সে ওনার থেকে বেরিয়ে গেল মদিনার দিকে চলে গেল অমান্লা রাইয় আলাহ যাদের কোন সামনে গিয়ে হে লোকেরা সব ফেরত দাও সবাইকে উৎসাহিত উচকানি দিচ্ছে তো তার সঙ্গে তার কিছু সাঙ্গ পাঙ্গ এবং তাদের ভিতরে কিছু আছে দুর্বল ডুবে আছে যারা তারা এই সব মিলে প্রায় তিনশো লোক আর সামনে যেতে রাজি হল না এখন থাকলো কত এক হাজারের মধ্যে তো কিন্তু তারা তখন চলে যাচ্ছে ফেরত এক সাহাবি আছেন সাহসী আব্দুল আমর এবিন হারাম রাজিউল্লাহ জাহের রাজিউল্লা পিতা তিনি তাদের দিকে একটু ধেয়ে গেলেন গিয়ে বললেন ইয়া কৌ শোন তোমরা কি কাজ করছো এটা আল্লাহর নবী মদিনার লোক লোকদেরকে দুঃশনে মোকাবেলা করতে সামনে পৌঁছে যাচ্ছে আর এই সময় তোমরা তাদেরকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছ খুবই অন্যায় কথা তোমরা এই কাজটা ঠিক করছো না তোমরা সিদ্ধান্ত পাল্টা তখন তারা বললো লাউ না আলু আন্নাকুম তুকা তেলু না মা আসলাম না আরে যুদ্ধ হবে না আমরা যদি হতাম যুদ্ধ হবে তাহলে কি তোমাদেরকে ফিরে আসি নাকি মনে হয় যুদ্ধ হবে না আসলে তোমরা চিন্তা করি দেখো চলে আসবে কিনা না যুদ্ধ হবে বলে কিন্তু তারা এই কথা বলে যখন চলে যাচ্ছে তখন তিনি বললেন তাদের জন্য শোনাই দিলেন জোর সেরে আব আদা খুমুল্লাহ আদা আল্লাহ আল্লাহর দুশ্মন গুলো তোমরা সব আল্লাহ তোমাদেরকে দূরে নিক্ষেপ করে দিন আমার কনফিডেন্স আছে আল্লাহ নবীকে আল্লাহ করবেন এদের উপলক্ষে একশো ছেয়াতে আল্লাহ তখন এই খবরটা দিয়েছিলেন আউমিনা ফাকু যারা মুনাফি করেছে তারা জন্য জেনে এবং তারা উত্তর দিল আমরা যদি জানি জানতাম যুদ্ধ হবে তাহলে তো অবশ্যই তোমাদের অনুসরণ করতাম হুম লীল কু ফ্রেয়াউমা এই দিন আ লিল ইমান আসলে সেদিন তারা ইমান আর কুফুরের দদুল্যমাতে থাকলেও তারা কুফুরীর দূর থেকে একটু দূরে যেটা তাদের অন্তরে নেই বলে যুদ্ধ হলে তো আমরা ছাড়তাম না আসলে যুদ্ধ হবে এটা জেনেই তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ ভালো করে জানেন তারা কি লুকিয়ে রেখেছে তাদের অন্তরের ভিতরে আরেকটি আয়তে আল্লাহ বললেন কে এমনি ছেড়ে দেবেন না সবাই মোমেন বলে দাবি করছে যতক্ষণ না বাস্তবে প্রমাণ নেবেন আল্লাহ তালা যে আসলে এবং পরিষ্কার করে নেবেন এবং ঝালাই করে নেবেন যে কারা আসলে আল্লাহলা ছেড়ে দেবেন না আমনে। তো ওই যুদ্ধের চ্যালেঞ্জের মোকাবেলা বোঝা গেল মোনাফিকরা তারা যে কত না পাক তাদের ইমান যে নাই আর যারা সত্যি পবিত্র অধিকারী ইমানের অধিকারী মমিনগণ টিকে থাকলেন এক হাজার লোক নিয়ে রে গেল এখন তো সবাই মনে দুর্বল হয়ে যাওয়ার কথা কিন্তু বাকিরা কি দুর্বল হয়ে গেছেন তারা কন্টিনিউ করেছেন নিয়ে গেলো লোকদেরকে নিয়ে কিছু কিছু মুসলমান তখন বললো যে এক কাজ করি এদেরকে আমরা এরা মনাফেকে করছে এরা মনে আমাদের দুশ্মনের সঙ্গে যোগাযোগ হবে কাজে এখন আমাদের আগে কাজ হচ্ছে এই ঘরের দুশ্মনকে মোকাবিলা করা যে তাদের যুদ্ধ করতে হবে তোমাদের মধ্যে মোনাফে বিষয়ে দুই দল হয়ে গেলে কেন আবার তোমরা নিজেরা নিজেদের মধ্যে আবার মত বিরোধিতা ধিমত পোষণ করা আবার হয়ে গেলে কেন তোমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাও যে এরা তাদের বদ আমলের কারণেই তাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায় থেকে বঞ্চিত করেছেন এদের প্রতি তোমাদের আস্থা না রাখাই ভালো এদেরকে বাদ দিয়ে তোমরা চিন্তা করো ওদেরকে সঙ্গে রাখার চিন্তা করে কোনো লাভ হবে না এরপরে বনি দুইটা আরো দুটা কবিলা মদিনার একটা হলো বনি সালামা আর একটা হলো এরা দুইটা কিছু লোকজন আসছে এই সাতশোর ভিতরে আসেন তারা দেখলো চলে গেছে তার দল বল নিয়ে ওনাদের মধ্যে কিছু ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল ওনারা আসলে মোনাফিক প্রকৃতির না কিন্তু সাময়িকভাবে ভাবে একটি ওয়াশবাসার শিকার হয়ে গেলেন যে তাহলে কি এখন তারা যদি চলে যায় আমরাও চলে যাব কি না তারা কিছু এরকম সামান্য একটু ঝুঁকে ছিলেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে তারা মোটামুটি আল্লাহ কোন না এটা আমরা ওয়াসপথা শিকার হয়ে গেছি আমরা কেন আবার আমরা এরকম হেজিটেশনে আছি আমরা অবশ্যই রসুল্লাহ সাল্লাহ সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে তো সেই খবরটা আল্লাহ তালা নবী করিম সাল্লামকে পরে যখন আপনার দলের দুইটা ছোট্ট উপদল রকম প্রায় সিদ্ধান্ত নিতে চাচ্ছিল যে তারা ব্যর্থ হয়ে যাবে ফেল করবে রং ডিসিশনের দিকে চলে যাবে অথচ আল্লাহ তাদের ওয়ালি আল্লাহলি বলেন নাই আল্লাহ হচ্ছেন তাদের আল্লাহ তাদের গার্ডিয়ান সত্যিও তারা কেমন জানি একটু রং ডিসিশনের দিকে যাচ্ছিল আল্লাহ হিভালি তবাকালিন পরিস্থিতি যতই খারাপ হোক আল্লাহর উপরে মমিনগণ জানা করে ভরসা রাখে তো এই আয়াত তাদের ব্যাপারে আয়াত নাজিল হওয়ার আগেই ওনারা রসুল একটু খানি হেডিটেশন করছিলেন শুধুমাত্র করতে যাচ্ছিল প্রায় তো ওই কবিরার একজন আসেন জা বাদিয়ালু আনু তিনি বলেন নাজাল্লা থাজিল জানো এই আয়াতটা আমাদেরকে নিয়ে নাজিল হয়েছে আমরা দুই কবিল লোকদেরকে নিয়ে তবে তোমরা মনে করতেছ আমাদের জন্য এই আয়াতটা একটু লজ্জার কারণ হয়ে গেছে না ওকে তো আমি মনে করি এই আয়াত যে হয়েছে আমাদের জন্য এই আয়াত নাজিল না হওয়াটা কখনো আমি পছন্দ করতাম না কারণ কি জানো এই আয়াতের মধ্যে আমাদের ব্যাপারে একটা বিশেষ খবর আছে সেটা কি অল্লাহিউমা এই দুই দলের ওয়ালি তো আল্লাহ এটা আমাদের কোন ক্ষতির কারণ হয়নি একটি ওয়াস ওসা হলেও আল্লাহ যে আমাদেরকে বর্জন করেননি তিনি যে আমাদেরকে শাস্তি দেননি বরঞ্চ তিনি আমাদেরকে সিদ্ধান্ত উলটিয়ে যাওয়ার উলটিয়ে রাইট ডিসিশার তৌফিক দিয়েছেন এতে আমরা আল্লা প্রতি কৃতজ্ঞ নট সামথিং ব্যাড ফর আস এরপরে রাস্তার মধ্যে তারা ইহুদি সম্প্রদায় যুদ্ধের মধ্যে তারা তখন ইসলাম কবুল তারা ইসলাম কবুল করেনি তিনি ওহুদের যুদ্ধের তখন তিনি দিনের বেলা দেখলেন সানিয়েতলাদা খুব অস্ত্র শস্ত্রে সজ্জিত সালাম আল্লাহ আনু মানে আছে সালাম রাজি আনুকে ইহুদিদের একজন বড় মাপের আলেম ছিলেন যিনি তাওরাতে অত্যন্ত জ্ঞানী পারদর্শী ওনার কথা মনে আছে না ভুলে গেছেন কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছেন উনি বলছিলেন রাসুল প্রশ্ন করে ওনাকে দেখে আপনি যে হক নবী আমার সন্দেহ নাই আমি ইসলাম কবুল করে ফেললাম বড় আলিম বলে যে আমি আমাকে লুকাইয়া রাখেন আর বনি বনিকা লোকদেরকে ডাকেন এসে বলেন আপনি যে হক নবী সেই ব্যাপারে তাদের কাছে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে আবদুলাম লোকটা কেমন বলে এত ভালো তার বাবা কত ভালো কত বড় আলেম তার বাবা ছিল কত বড় আলেম আমাদের অনেক সম্মানের পাত্র তো যদি বলে যে আমি নবী বিশ্বাস করবো না প্রশ্নই আসে না সে কামলে বলে এই কথা প্রশ্নই আসে না সে বলবে না এটা কখনো তখন তিনি লোকে এছিলেন আসি বলেন যে আমি আব্দুল সাল্লাম উনি আল্লাহ নবী মান আমি মানে এনেছি আরে এর কথা কেন না এই আমাদের সবচেয়ে খারাপ মানুষ তার বাবা ছিল খুব খারাপ মানুষ এর কথা মানুষ শুনো নাকি এই বনু কাইনুকা ওই গোষ্ঠীর আব্দুল সালাম ওখান থেকে বেরিয়ে আসছেন আব্দুল সালাম আর আব্দুল ইবিন উবাই ইবনে সালুলো আবার ওই কবিলার লোক ওই এলাকার লোক তো তাদেরই ওই সেটা এক গ্রুপ নিয়ে চলে গেল আর বাকিরা ছিল বনু কাইনুকার সঙ্গে বাকিরা আসলো তখন বললো যে আমরা আসছি আপনার সঙ্গে যুদ্ধ জয়েন করতে ভালো খবর কিন্তু নবী করিম সাল্লাম বললেন আসলে মু আমার সঙ্গে যখন যুদ্ধ করবো তো এইসব কবুল করবাও তারা রাজি হলো না আমরা ইসম কবুল না তখন নবী করিম সালাম বললেন বিল আরে যাও মুশ্রহিন তাহলে তোমরা চলে যাও মোস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আরেক মোস্টদের সাহায্য তারপরে তিনি তাদেরকে ফেরত দিয়ে দিলেন তারা চলে গেল অত বিকারি মিসাল আলিয়া সালাম বাকি সাতশো সাহাবিকে নিয়ে কন্টিনিউ করলেন এবং আরেকটু এগিয়ে গেলেন